ঊনবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ নারায়ণের জন্য ঠাকুরের ভাবনা কনগরের ভক্তগণ শ্রীরামকৃষ্ণের সমাধি ও নরেন্দ্রের গান ঠাকুরের ঘরে অনেক ভক্ত সমাগত হইয়াছেন কন্নগরের ভক্তদের মধ্যে একজন সাধক নূতন আসিয়াছেন বয়ক্রম পঞ্চাশের উপর দেখিলে বোধ হয় ভিতরে খুব পাণ্ডিত্যাভিমান আছে কথা কহিতে কহিতে তিনি বলিতেছেন সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না এসব মীমাংসা কে করবে মাস্টার সহস্যে ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সাধক বিরক্ত হইয়া ও আলাদা কথা ঘরের মধ্যে দাঁড়াইয়া ঠাকুর মাস্টারকে হঠাৎ বলিতেছেন সে এসেছিল নারান नरेंद्र बारान्दा हाजरा प्रभृतर सहित कथा कहते विचारे शब्द ठाकुर श्रीरामकृष्ण खूब बोते एखन बाड़न बड़ पड़े मास्टर आज्ञा हाँ श्रीरामकृष्ण विपद के सम्पद ज्ञान करना कि मार आज्ञा मनर बल्ट खूब आरोकाली कोम ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন কনগরের একটি ভক্ত ঠাকুরকে বলিতেছেন মহাশয় ইনি সাধক আপনাকে দেখতে এসেছেন এর কি কি জিজ্ঞাসা আছে সাধক দেহ ও মস্তক উন্নত করিয়া বসিয়া আছেন সাধক মহাশয় উপায় কি শ্রীরামকৃষ্ণ গুরুবাক্যে বিশ্বাস তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর ক্ষি ধরে ধরে গেলে বস্তু লাভ হয় সাধক তাকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ তিনি বিষয় বুদ্ধির অগোচর কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশমাত্র নাই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্ম তা একই জিনিস সাধক কিন্তু শাস্ত্রে বলেছে যত বাচ নিবর্তে অপ্রাপ্য মানে তিনি বাক্য মনের অগোচর শ্রীরামকৃষ্ণ ও থাক থাক সাধন করলে শাস্ত্রের মানে বোঝা যায় না সিদ্ধি সিদ্ধি বললে কি হবে পণ্ডিতেরা শ্লোক সব ফর ফর করে বলে কিন্তু তাতে কি হবে সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না খেতে হয় শুধু বললে কি হবে দুধে আছে মাখন দুধে আছে মাখন দুধকে দই পেতে মন্থন করো। তবে তো হবে সাধক মাখন তোলা ও সব তো শাস্ত্রের কথা শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে ধারণা করা চাই পাঁজিতে লিখেছে বিষ আড়া জল পাঁজি টিপলে একটুও পড়ে না সাধক মাখন তোলা আপনি তুলেছেন শ্রীরামকৃষ্ণ আমি কি করেছি আর না করেছি সে কথা থাক আর এসব কথা বোঝানো বড় শক্ত কেউ যদি জিজ্ঞাসা করে ঘি কিরকম খেতে তার উত্তর কেমন ঘি না যেমন ঘি এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার কোনটা কফের নাড়ি কোনটা পিত্তের নাড়ি কোনটা বায়ুর নারী এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার সাধক কেউ কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয় শ্রীরামকৃষ্ণ সে জ্ঞানের পর ভগবান লাভের পর আগে সাধু সঙ্গ চাই না সাধক চুপ করিয়া আছেন সাধক কি অতক্ষণ পরে গরম হইয়া আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন প্রত্যক্ষেই হোক আর অনুভবেই হোক ইচ্ছা হয় পারেন বলুন না হয় না বলুন শ্রীরামকৃষ্ণ ঈস হাসিতে হাসিতে কি বলব কেবল আভাস বলা যায় সাধক তাই বলুন নরেন্দ্র গান গাহিবেন নরেন্দ্র বলিতেছেন পাখো আজটা আনলে না ছোট গোপাল। মহিমাচরণ মহিমাচরণবাবুর আছে শ্রীরামকৃষ্ণ না ওর জিনিস এনে কাজ নাই আগে কন্নগরের একটি ভক্ত কালোয়াতি গান গাহিতেছেন গানের সময় ঠাকুর সাধকের অবস্থা এক একবার দেখিতেছেন গায়ক নরেন্দ্রের সহিত গান বাজনা সম্বন্ধে ঘোরতর তর্ক করিতেছেন সাধক গায়কের প্রতি তুমিও তো বাপু কম নও এসব তর্কে কি দরকার আর একজন তর্কে যোগ দিয়াছিলেন ঠাকুর সাধককে বলিতেছেন আপনি এঁকে কিছু বকলেন না শ্রীরামকৃষ্ণ কোন্নগরের ভক্তদের বলছেন কই আপনাদের সঙ্গেও এর ভালো বনে না দেখছি নরেন্দ্র গান গাইতেছেন যাবে কি হে দিন আমার বিফলে চলিয় আছি নাথ দিবানিসি আশা পথনি রকিয়ে সাধক গান শুনিতে শুনিতে ধ্যানস্থ হইয়াছেন ঠাকুর তক্ত উত্তরে দক্ষিণাস হইয়া বসিয়া আছেন বেলা তিনটা চারটা হইবে পশ্চিমে রৌদ্র আসিয়া তাহার গায়ে পড়িয়াছে ঠাকুর তাড়াতাড়ি একটি ছাতি লইয়া তাহার পশ্চিম দিকে রাখিলেন যাহাতে রৌদ্র সাধকের গায়ে না লাগে নরেন্দ্র গান গাহিতেছেন মলিন পঙ্কিল মনে কেমনে ডাকিব তোমায় পারে কি তৃণ পশিতে জ্বলন্ত অনল যথায় তুমি পুণ্যের আধার জলন্ত অনল সম আমি পাপি তৃণ সম কেমনে পুজিব তোমায় শুনি তব নামের গুণে ওরে মহাপাপী জনে লইতে পবিত্র নাম কাম হৃদয় অভ্যস্ত পাপের সেবায় জীবন চলিয়া যায় কেমনে করিব আমি পবিত্র পথ আশ্রয় এ কি নরাধমে তার যদি দয়াল নামে বল করে কেশে ধরে দাও চরণে আশ্রয়